وعمل صَالِحًا সৌ অপ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ স নামল সিদ্ধ রা বলেন তোমাদেরকে আমি এনে অর্জন করার দুটা পদ দিন রেজাগুল্লা দ্বিতীয় হল কিতাবুল্ল আমার জ্ঞান অর্জন করে এবার আদা করবা আমল করার জন্য এরা তোমাদের পথ নির্দেশক এরা চার দল নবীগণ সিদ্ধ এরা তোদের জন্য মানুষ কেমন বন্ধু জানো আল্লাহ নিজেই বলেন সুন্দর আল্লাহ যদি বলেন সুন্দর মানুষ একটু চিন্তা করো সেটা কত সুন্দর নবীগঞ্জ সিদ্দিকগঞ্জ শহীদগঞ্জ সালেগন দুই নম্বরে কিতাব উল্লা মানি আল্লাহর কিতাবার কিতাবানি করে বলে আমরা মানি ব্যক্তি মানি না তারা এই আয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা গমরা হয়ে গেল আল্লাহ বলেন তুই ব্যক্তি মানবি না আর আমি চারজন ব্যক্তি দিয়া দিলাম তারা তোর সাথী হয়ে তোদের পথ দেখায় দিবে আল্লাহ বলেন আমি ভালো আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম কারা ভালো আমল করো কারা খারাপ আমল করো বেশি আমল করবি এর জন্য বলি না তবে কোন দিনের আমল আল্লা কাছে ভালো হবে বলা যায় না কোন দিনের দোয়া কবুল হবে বলা যায় না কোন দিনের জিকির কবুল হবে বলা যায় না কোন দিনের কবুল হবে বলা যায় না। কোন দিনের তিলাগত তুমি ভাবে আমল চালায় যাও নামাজ চালায় যাও রোজা চালায় যাও জিকির চালায় যাও পাগরির আমল যাও মেসোয়াকের আমল চালায় যাও দস্তারখানের আমল চাল জীবনের সাত সত্তর বছর আমলের মধ্যে একদিনের আমল যদি কবুল হয় আল্লাহ এলাই তোমার জান্নাত দিবে আল্লাহর বান্দি খুদা নিয়া রাস্তা দিয়া কান্না করে নাই। একটা ক্ষুদার তো কুকুর জীব বের করে কান্না করে আল্লাহর বান্দি নিজে রুটি না খেয়ে কুকুরের হাতে রুটিটা দিয়ে দিল গায়ে আওয়াজ ও বান্দি জান্ জন্য অজীব হয়ে গেল ভাইরা আমার যারা বলে আমরা জাহান নামে যায় আমরা বাবার সাথে জাহান নামে যাবো এরাও গোমরা এত এরাও পথ যারা বলবে না আমরা কোরআনও মানি ব্যক্তিও মানি কারণ কোরআন শিখতে হলে উস্তাদ লাগবে उस्ताद उस्तद भलो मंद जा करते हर नामक कष्टीपाथर लागे কোরআন নামক কষ্টিপাতর ছাড়া ভালো মন্দ মানুষ যাচাই করা যাবে না তোমরা মরা মানুষের অনুসরণ করো জিন্দাদের অনুসরণ করিও না কারণ মরা মানুষ যারা চলে গেছে ইন্তেকাল হয়ে গেল কবরবাসী হয়ে গেল এদের কোনো ভয় নাই যে লাইনচ্যুত হয়ে যাবে যারাই সঠিক রাস্তায় থেকে তাদের অনুসরণ করোখ চলে হাঁট চলে কখন জানি বাঁকা নজর ভিন্ন দিকে চলে যায় কখন জানো হাটা ভিন্ন দিকে চলে যায় অতএব জিন্দাওয়ালাদের অনুসরণ করতে গিয়ে তুমি অন্ধভক্ত না । কেয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন পরবর্তী মানুষেরা আগের আল্লাহ রে গালাগালি করবে কেয়ামতের আলামত আজ আবু হানি গালি দেওয়া হয় আজকে বড় বড় আল্লাহওয়ালা কে গালি দেওয়া হয় খাজামুয়ুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে গালাগালি করা হয় ওরে নবির তাও গালির সায়েন্স কেমন অন্যরে ছোট মনে করা কবিরাগুনা। গুণা বড় মনে করা কবিরাগুনা। অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরাগুনা। পেছনে পেছনে কারোর দোষ বলাটাও এই অপরাধ আল্লাহর আমার আছে মাপ চাই চাই দোয়া এই অপরাধগুলো যদি আপনার ভেতরে থাকে মাস্তানি করার সুযোগ নাই এখানে যারা আছেন টুপিওয়ালা আমল ওলা কেউ কি বলতে পারবেন আপনার আমল আল্লাহ কবুল হয়েছে গ্রান্টি আপনি কত বড় আমল এলিমওয়ালা সাহাবাহামদের মত নয় তাদের মত নয় যারা নবীর হাতের মাধ্যমে জামিনে দর্জন সাহাবা জাম্নাতের টিকিট পেয়েছেন তাদের ইতিহাস পরে দেখ কান্নার কি দরকার আজকে ময়দানে কান্নার বয়ান নাই কান্নার আওয়াজ নাই পাবলিক এত পাগল ওই বক্তার পাগল যেই বক্তা ময়দানে বেশি হাসা পাবলিক বলে স্মার্ট বক্তা বড় দামি বক্তা হাসায় পেট ব্যথা করে ফেলল এক বক্তা তো বয়ানে বলেই ফেলেছে বাঙালি এত বেশি কেন কাঁদ নবী তো বেশি কাঁদেন নাই হারাম করে দিবে আল্লাহ বলেন কম হাসও বেশি বেশি কান্না কর দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি সারাদ ঠান্ডা করা যায় না বৃষ্টির পানিতে পুকুরের পানিতেও হয় টিউবওয়েলের পানিতেও হয় কিন্তু তোমার আমার গুনাহের কারণে কবরের ভেতরে জাহান নামের আগুন যদি জ্বলে যায় ওই আগুন বৃষ্টির পানি দ্বারাও ঠান্ডা করা যাবে না বৃষ্টির পানি নয় নদীর পানি নয় ওই কবর আগুনে যদি ঠান্ডা করতে চাও ওই কবরের আগুন নিবানোর জন্য আল্লাহ আপনি আমাকে সবাইকে হেদায়ত দান করেন আরো মোহব্বত বলেন ভালো আমল না বেশি আমল ভালো আমল হতে হলে কয়েক লাগবে দুই নাম্বারে কিতাব এক নম্বরে দুই নাম্বারে কিতাবের থেকে ব্যক্তির মূল্য বেশি দুনিয়াতে বহু ব্যক্তি ছিলেন আল্লাহর পাঠানোর নবী কিতাব নাই শকর আদায় করেন সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে হয়তো টাকা লাগবে না হয় ও মালিক তুমি আমাদের টাকা দাও না এলমে অভিধান করেছো হাজার হাজার হাজার শুকর তোমার এলএম পেয়েছি টাকা পাইনে কারণ এলএম এর এত দাম এত দাম এলেম এত দামি এলেম জার্সি নাই ডুববে তারা টা হবে অনেক দামি রাজিনা কিস মত না মা রে আল্লাহ কেন এক নাম্বার কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলিংওয়ালার আইলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না দুই নাম্বার ব্যবধান হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে তত दुश्मन বাড়ে আর ইলিমওয়ালার যত ইলিম বাড়ে তত বন্ধু বাড়ে ঠিক তিন নাম্বার ব্যবধান টাকাওয়ালা যত বুড়া হয় তত ঘৃণা জমে ইলিমওয়ালা যত বয়স বাড়ে সবার محبت বাড়ে ঠিক আল메라 اعزাজ কর দালবে সা খলক রাদান এক নম্বর ভালো আমনের জন্য কি লাগবে এলিম লাগবে এলিম না থাকলে নামাজ পড়লে কাজে আসবে না একজনে একবার বলে হাত বাঁধলো কথা বলেন তো জানতে হবে না কিভাবে নামাজ পড়বো কথা কোন নাকি যা রাস্তা কয়টা এক নাম্বার ব্যক্তি দুই নাম্বারে কিতাব বুঝেন ভালো করে বুঝেন এক নাম্বারে ব্যক্তি দুই নাম্বারে কিতাব সবলু কামার এই তুমু নিলে পেঁচে বড়বা এজন্য নবী বলেন আমি যেমন পড়ি সাহাবায় কারণ তোমরাও তেমন পড়ো পন্ডিত পন্ডিত লেখলে জানে নামসার বাংলা বোখারি করে কোন তাবলিগে গিয়া কেন কয় নবীর যুগে তাবলিক টাবলিক টাইম ছিল তুমি যে কাবলিক ছিল না জন্য নবীর যুগে তো বোখারি শরীফ নামের কোন কিতাব ছিল না আল্লাহ আমাদের হেদায়ত দান করো মুসলিম শরীফ ছিল না মানেন কেন নবীর যুগে কোরআন শরীফের ভেতরে জের জবর ছিল না মানেন কেন নবী জীবনে শাসপ্যান তাই পড়েন আপনি পড়েন কেন আল্লাহ আপনি হেদায় কিতাব মানি কোরআন আর ব্যক্তি মানি চারজন কয়জন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ বাইরা আমার আল্লাহ ভালো আমলের জন্য চার জিনিসের এক নাম্বারে লাগবে যে জিনিসটা লাগবে আমুল ভালো হওয়ার জন্য এর নাম হলো বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ নিয়ত সহ নিয়ত না সহী নিয়ত নিয়ত ভেজাল তো আমল ভেজাল ভেজাল ফলাফল ফলা হলো ভেজাল আরবিহ্লাম বলেন আমুলের ফলাফল নির্ধারণ হবে নিয়তের উপরে নিয়ত ভালো ফলাফল ভালো নিয়ত খারাপ ফলাফল খারাপ দুনিয়ার কাজ করতে গিয়ে যদি নিয়ত ভালো হয় দুনিয়ার কাজটাও কাজে পরিণত হয়ে যাবে আর নিয়তে যদি ভেজাল হয় কাজও দুনিয়ার কাজ যাবে। জমিনের মধ্যে যখন আগমন করেছে পয়গম্বার আদম জাঝি পোশাক শরীরের ভেতরে নাই আল্লাহ পোশাক ভুলে ফেলেছিলেন ওই সময় নিষিদ্ধ গাছের কিনারায় যখন গেল তখন জান্নাতি প্রসাদ পরে গেল যখন নিষিদ্ধ গাছের কিনারায় গেল আম্মাজান হাওয়া এবং আদম দনজনার বস্ত্র পরে গেল আল্লা ওই তিন নামক গাছের পাতা দিয়া আদম তুমি বড় বড় তিনটা পাতা তোমার শরীর ঢেকে নাও আমাজ আলাইহালামকে বললেন তুমি পাঁচটা পাতা দিয়ে শরীর ঢেকে নাও তিনের ব্যাখ্যা বাংলায় করা হয়েছে বড়ই গাছের বড়ই খাইনি বড়ই চিনি কি বড়ই কর বড়ই খাই সেদারা মুন্তাহা তাহা একটা বড়ই গাছ দুনিয়ার বড় ওখানে গুলো হলো এক একটা ঘরের ভেতরে মা হাতির কানের মতো এক একটা পাতা আল্লাহ বলেন হে আদম হাওয়া জান্নাতের পোশাক নাই তিন নামক গাছের পাতা দিয়ে ছতর ঢেকে নাও এবং দুনিয়ায় বের হয়ে যা ঘটনা পেয়েছে আদম নবী যখন পাতা জান্নাতি গাছের পাতা ছতর ঢেকে জমিনে আসলেন জংলার হরিণরা খবর পেয়ে আদম দেখার জন্য হাজির হয়ে গেল আদম নবীর সাক্ষাৎ লাভের পর আদম নবী হরিণেদের পাতার অংশগুলো সিঁড়ে সিরে দিলেন আদম নবী জানা গাছের পাতাকে বড় মহব্বত করে আদম ন করে হরিণেদের দিল তারা মুখের মধ্যে নিয়ে নিল আল্লা তালা এই জান্নাতি বরকতি পাতা হরিণের মধ্যে যখন নেওয়া হলো এই পাতার বরকতে প্রত্যেকটা হরিণের মধ্যে আল্লাহ তিনটা নেতান আদম নবী জ বছর আগে জমিনে বসবাস করেছিল জিন্নাত একটা মরে না মারাও হয় না। এখনো তারা কেউ জঙ্গলে বসবাস করে কেউ সাগরের মাঝখানে বসবাস করে কুমিল্লার মাদ্রাসা আর একটা ছাত্র জিন এরা নিয়ে গেছে এক সপ্তাহ দশ দিন পরে আবার তদবির করার কারণে দিয়ে গেল जिज्ञास हलो तु कई कोई खाई देख ली जी सागर उल्डिंग ग्लस द्वारा बनानो हमें कि करलो जा बिल्डिंगा बोलो भर আমার মতো একটা বাঙালি ছেলে দেখা যায় কিরে তুই এখানে কতদিন বলে এক মাস বাড়ি যাবি না বলে আমার তদবির করে না কেউ তুই যদি যাও আমার বাড়িতে একটু খবর পৌঁছে দিস দুই হাজার বছর আগের জিনেরা কেউ মারা হয় নাই ফেরেস তারা কাউকে পিঠায় মারে নাই কেউ জংলায় চলে গেছে কেউ সাগরের ভেতরে চলে গেছে এই জিন এই আগে আরো কিছু বাসিন্দারা বসবাস করেছে আলহার বিন নামের প্রাণীরা জমিনে বসবাস করত। পয়গম্বার আদম হরিনের যখন জান্নাতি পাতা দিল কয়টা নিয়ামত পেল তিনটা এক নাম্বারে পাতা শরীরের মধ্যে চেহারা যত সুন্দর দুই নম্বর নেত তাদের গোস্তের ভেতরে আল্লাহ সাদ বাড় দিলেন হরিণের মতো গোস্ত সাতওয়ালা আর একটাও নাই নামত দিলেন। এই পাতা খেয়ে হরিণেরা জঙ্গল মুখরিত হয়ে গেল অন্য হরিনেরা ট্যার পেয়ে বলে কৈত নেই মেস কো নিয়ে আসলি বলে জানা আদম ন বিহার জান্নাতের পাতা দিয়ে পাতার ঘেরান সরাই গেল অংশ ছিঁড়ে দিলেন জঙ্গলায় আসার পর তাকায় দেখে তাদের পাতায় কোন ঘ্রান নাই ব্যাপার কি ব্যাপার বলে নিয়তের ভেতরে ভেজাল আগের দল হরিণীরা আদম নবীর বরকত অর্জনে বিনিময়ে হাতিয়া পেলো পাতা এরা তো আদম নবীকে দেখতে যায় না এরা পাতা আনার জন্য গেল এ কারণে নিয়তের ভেজাল ফলাফলেও ভেজাল আগের দলের না। হাজারের ভিতরে দুই একটার নাবির মধ্যে কস্তুরি হয় এই কস্তুরি এত দামি এত সুভ্রান একটা দানা যদি এখানে ফেলে দেওয়া হয় পুরো অঞ্চল ঘেরা নেত হবে আল্লাহ দেওয়ার জন্য পাঠালেন বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য চার জিনিস লাগবে দুই নাম্বার লাগবে বিশুদ্ধ নিয়ত এক নম্বরে লাগবে এলিম দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত তিন নাম্বার লাগবে ধৈর্য তিন নম্বর ধৈর্য ধৈর্য লাগবে ধৈর্য সারা তোমার আমল কামিয়ে দাম আল্লাহ ভিন্ন সুরার ইহাবি না কামল আসেনি ধৈর্য না কামলের এত দাম আল্লাহ তা ভিন্ন বলেন তার থেকে ভালো কথার কার হবে আমার মিনাল নিসলিমি ভালো কথা আর হবে আল্লাহর দিকে কার দিকে আমার দলে আসো আমার ভর্তি ফরম পূরণ করো আমার দল করো না কার দল করো কাহিজুল্লাহ তারা হবে আল্লাহর দল হ্যাঁ আল্লাহর দলে ভর্তি হ ওই ব্যক্তির কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং কামল করে এবং দাবি করে আমি বড় পীর সাহেব তাকে মুজাদ্দে জামান আমি বড় কুতুবুল আলম না কুতুবের দাম নাই বুজুর্গের দাম নাই আল্লাহর কাছে আল্লাহর আদালতে আমার বড় পরিচয় আমি মুসলমান আল্লাহ বলেন দুইটা কাজ করো জানাত সলিহাত। চলবে চলবে না বুঝলে তো একজন ভাই নাম আল্লাহ সব ভাইকে কবুল করে বেশি আমল না ভালো আমল ভালো আমল হতে কয়েকটা জিনিস লাগবে এক নাম্বারে দুই নাম্বারে বিশুদ্ধ আল্লাহ বলেন ধান কারিকে কেমতির ময়দানে বলবে বিনা হিসাবে জান্নাতে যা ইন্ডু কলাম জিন্দপুর আনে হাকিম হকমত সত কদিন জজনি কুরো হাকিম তকু মুর জালি কোন মানুষ মানুষের বাড়িতে আগুন দিতে পারত না ধৈর্য যদি থাকতো সন্তান মা বাবারে হত্যা করতে পারত না মা বাবা সন্তানে মেরে ফেলতে পারত না जमीना ना मातार दुदेर नीचे फेले दिलो। दुनिया आसले किसुई नामे सतान ओशी निजे आप बाबा के चक्रांत हत्या कर फिल হঠাৎ হঠাৎ মারা গেল কি ব্যাপার একত্রে না চাট আনলাম বলে ঘরে এসে বললো আমাকে বিবি এক গেলাস পানি দাও বুকটা ব্যাথা করে আমি পানি আনতে গিয়ে এসে দেখি আমার স্বামী আর নাই গাদ্দাফির থেকে বেশি ক্ষমতাও হয় নাই টাকাও তোমার হয় নাই একটু টাকায় দেখো কোথায় গাদ্দাফি কই সাদদাম কই ডবলিউ চলে গেল। কই নমরুদ কই হামান কই কারণ কই ফির এক এক করে সবাই চলে গেল কেউ থাকার না কত আশা বুকে বাদ আসিল কেউ আশা পূরণ করে যেতে পারল না ওই আল্লাহকে আপন বানায় কবরে যা কবরে যাওয়ার পরে দেখবা কবর জাম্নাতের বিষান হয়ে যাবে এরেনবীর दुनिया महेल टूपी पड़े बुझेनता हार टूपिर कारण माथा गरम है नाई लंबा जमार कारण सम्मान कमे नई क्यों की भावतेस टूपी दर कारण गोपने क्यों भाता दे তো গালিও দেই নাই কোটি টাকার মালিক না কারণ কৌমি মাদ্রাসায় পড়েছি যেখানে পড়লে কোনো সরকারি চাকরি নাই সার্টিফিকেট নাই অনেক জাতি ভাই রাম গোদিকে উঠায়া বলে কৌমিতে পরে কিলাফ হবে চাকরি পাবিনা চাকরি পাবিনা আমরা পড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়া আর দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়া কারণ টাকা আমার গোলাম আমি টাকার গোলাম না দুনিয়া আমার গোলাম গোলাম আমি দুনিয়ার না। বাস্তবতা গোলামে খুঁজবে টাকা আমার গোলাম টাকা আমারে খুঁজে খুঁজে আমার বাসায় যাবে দুনিয়া আমার গোলাম দুনিয়া আমাকে খুঁজে খুঁজে আমার ঘরে যাবে আর আমি আল্লাহ মরি নাই ছেলেমের জন্য রাস্তায় ভিক্ষাও করিনা রে ভাই আল্লাহ যে কত সম্মান দান করেছেন বুঝাবার কোন ভাষা না গতকালকে ভোলায় মাহফিল করলাম আবার আমার বাসার সামনে নামায় দিয়ে গেল এরপরে আবার জুমা পড়াইলা প্রোগ্রামটা নিয়েছে একটা কৌমি মাদ্রাসাওয়ালা রাত তিনবার ঘুরায় ঘুরায় বলছি না মাদ্রাসায় দেওয়া যাবে কারণ গরিব মানুষের ঘামের টাকায় মাদ্রাসা চলে এই টাকার হেলিকপ্টারে ব্যয় করে আল্লাহকে বেজার করতে আমি পারব না তিনবার ঘুরার পরে এসে বলে না আপনার এই পুরা খরচ একজন ধনী লোক আমাদের এলাকায় দিয়ে দিবে মাদ্রাসার পক্ষ থেকে একটা টাকাও আপনার পেছনে ব্যয় হবে না অরেণবীর উম্মতের দল সারা জীবন শেষ দায় যদি আমি জানি আমার এলেম কত ডুকো আমি জানি আমার আমল কত ডুকো আপনারা দেখেন আমার মতো ভালো কেউ নাই অথচ আমি তাকায় দেখি রাস্তার কুকুর আমার থেকে অনেক ভালো আমি তার মতো কুকুর মালিকের গোলামি করে মালিকের থেকে কিছু নেয় না আর আমি মালিকের গোলামি করতে পারি না অত মালিক মালিকের লাঠি খাইয়াও মালিকেরে ভুলে না আর আল্লাহ এত সম্মান এত কিছু দিয়েছে ওই আমলার জন্য বিন্দু কিছু করতে পারি নে এরপর মাওলার কাছে বারবার কান্না করি মালিক আপনি যতটুকু সম্মান দিয়েছেন আমার গুনার কারণে আপনি আমাকে দিয়ে নারে দল দুনিয়া কিছুই না আল্লাহর গোলামির জন্য পাগল হও দুনিয়ার সব তোমার পাগল হয়ে যাবে দল আল্লাহবত নিয়ে এক রে যুব আমিও তোমার মতো যুবক সন্তান আমার মা আমার বাবা এখনো আছেন ও পর্দার মা আপনারা ও মা আমার মাও একজন মা আপনার বাবারাও বাবা আপনিও সন্তানের বাবা আমার বাবা হাফেজে কোরআনের মা মা আপনিও মা কোরআনওয়ালার বাবা ও বাবা আপনারাও বাবা কত মানুষ এসে কান্না করে দোয়া চায় হুজুর দোয়া করেন দশ বছর বিয়া মারলাম ছেলে না আমি বললাম কি করবা এগুলো বিপন্ন তারাবি নামাজ যখন পড়লাম পেছনে তেলাওয়াত শুই না চোখের পানি ধরে রাখতে পারি নামাজের পরে গিয়া দেখলাম এত সুন্দর তেলাওয়াত কার কণ্ঠের চল্লু সামনে গিয়ে দেখি বেশি বয়সের না কোন রকম একটা ছোট বাচ্চা কোরআন বললাম বাবা তোমার কপাল ধন্য তুমি কার সন্তান ছেলেটা বলে আমার বাবা রাস্তায় রিকশা চালান আমার বাবায় বড় গরিব রিক্সা চালায় এগুলো আবার তুমি এমন একটা ছেলে দাও কোরআনের হাফেজ বানায় কবরে যাবো এর যুবক আল্লাহর গোলাম সম্মান কমে নাই রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ কেন এতো ভয় পৌ আমি বলি নাই তোমরা সবাই আমার মতো হুজুর তুমি আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নামাজ পড়ো কোরআন পর টুপি মাথায় দাও দাঁড়িটা লাম্বা করো আল্লাহ বয়ানটা শুনে শুনে নিজের জীবনটা সুন্দর করেন রাস্তা দিযা আল্লাহর নামের জিকির করে আজানটা হওয়া মাত্র রিক্সা বন্ধ করে মসজিদ গেছে আর কান্না করে ও মালি এই টুপির কারণে কত গালি শুনলাম দাঁড়ির কারণে কত গালি শুনলাম অর্জন করা যাবে না না অল্প টাকার জন্য জীবনটারে তোমার রাস্তায় বিলায় দিলাম ওরে নবীর আজকে দেখো তোমার মত বোগদারিওয়ালা পাশত তো নামাজি স্কুল কলেজে অভাব নাই তুমি কেন পারবা বাবা জবাব নাও তোমার কপাল মন্দ হয়ে শিক্ষক ছাত্র অভাব নাই ওকিলার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার অভাব নাই রাস্তার ড্রাইভার অভাব নাই শ্রমিকের কাজ করে অভাব নাই কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল পাঁচ লক্ষ নামাজ পরে অভাব নাই যুবক তুমি না রে বাবা তোমার যদি এই কোরআনের বাগান মিলে তবে তুমি আর আমি থাকতে কিনা জানা নাই এমন কোন দিন নাই ফজরের নামাজে মোয়াজিদিন ইন্নালিল্লার আওয়াজ দেয় না এই মসজিদে আজকে আর এক घामाओ एद मरे जाओ सन्तान तुम्हार लाश एम बागने दिने बेलाओं जाते बड़ो भापे गर्त भय সন্তান ওখানে লাশ দাপন করে আসবে আর খবর নিবে না দাপন করা মাত্র ঘরে এসে ঝগড়া শুরু করবে বাবা রেখে যাওয়া সম্পদ বন্টন করে আমাকে দাও তোমরা নাও আসলে তিন নাম্বার লাগবে ধৈর্য ধৈর্য যদি থাকতো ইমাম সাহেব একটু কেরাত লইলে ইমামের উপরে কত মন্তব্য করে কত বেয়াদবাস না নেই রমজান মাসে তারাবি খতমে তারাবিতে হাফেছাব যত দ্রুত কোরআন পড়ে ততই কমিটি খুশি বলে হুজুর আমগো মসজিদের হাফেছাব বিদ্যুৎ ফেল আহা কোরআন শরীফ পড়বা মানুষের চোখের পানি পড়ে যাবে কোরআনের তেলাওয়াতে মানুষের দিলটা নরম হবে চোখে পানি আসবে কম পক্ষে অক্ষরগুলো শুদ্ধভাবে উচ্চারণ স্পষ্ট হবে যদি তুমি বেশি টাইম দিয়ে খত না পারো পায়ে হাত রেখে অনুরোধ করে গেলাম ধৈর্যের এত দাম এত দাম ধৈর্যের পাহাড় করেছেন পায়গম্বর ইসমাইল পায়াগম্বর ইব্রাহিম আজ্ঞু হল দিন আনুস বীরু অ্যা ধর সুরচি কে দিয়া বাবা বলে তুমি কেমন তো ইার ডাক দিয়া কয়ে সাি দুংসা সতজ দুহ মিন আমি রেডি হয়ে গেলাম তবে বাড়িতে বসে যদি একটু বলতেই না আমি মায়ের থেকে বিদায়ের সালাম নিয়ে যাই আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে গত বছর হয়তো ধৈর্যের বয়ানটা এই ময়দানে করেছিলাম তিন নাম্বার যে আমল ভালো হওয়ার জন্য জিনিসটা লাগবে তার নাম ধৈর্য তার নাম হল এখলাস মুখলি এখ ল বড়দাম এখ ল মানি খালে সাল্লি ওজিহিল্লাহি তা করবো কার সন্তুষ্টির জন্য সলতি লিল্লাহি আমার কোরবানি আমার মরণ আমার জীবন কার জন্য আর ওজনে বলেন আমার ব্যবসা বাণিজ্য কার জন্য আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর ওরে নবির উম্মতের দল তুমি যদি আল্লাহর দিকে আগায় যাও দুনিয়া তোমার পেছনে পাগল হয় ঘুরবে ওরে নবীর উম্মত ওই আল্লাহর দরবারে ভালো আমল নিয়ে যদি যেতে চাও চার নাম নার ইখলার ইখলার এখলাস এটা অন্তরের ব্যাপার চোখে দেখার জিনিস না দল এই চার গুণে গুণান্বিত হয়ে বান্দা আমল করো পাঁচ ভক্ত নামাজ শুধু পাঁচ নামাজ না বান্দা হাঁটতে চলতে যখন সুযোগ পায় নফল নামাজও সারা নামাজ কারণ চব্বিশ বান্দা আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় যে সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকেন অতিও গভীর নিরবে প্রভুর নাম জারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গঙ্গা বর্রাতে আল্লা রলিরা আল্লাহকে ডেকেছেন তো পেয়ে গেছেন এমন একজন বন্ধুর সম্পর্ক তো গভীরেই হয় ভোররাতে আমার ডাকে বন্ধা কি প্রয়োজন আমার কাছে চাও যারা চেয়েছেন আমি আল্লাহ তাদের দিতে দেরি না। মা বাবার দিকে যদি সন্তান এক নিয়তে তাকায় কবুল হাজারের সবাব পাওয়া যাবে কিন্তু আমরা যে আল্লাহ দিকে তাকায় আমরা কি পাবো হাকিমুল বলেন ও বাঙালি আলে দিয়ে সন্তান এক নিয়তে তাকালে আর আল্লাহ আল্লাহকে পাবি সহবতে সহবতে লে তোরা তো লেকুনাথ না সোবা অনিয় বেহর সালিয়া মাইলে মো মেন সোহে মো মেন মিশা ওলে কোহে কীশাওয়া বি আল্লাহর মহব্বতে আমরা ভালো আমল করব চার জিনিসের মাধ্যমে শুদ্ধ করে নেই একজন খাটি আল্লাহ কান্নাওয়ালা বুজরুগ ও তাহওয়ালার সাথে সম্পর্ক করি এবং পাঁচ লক্ষ নামাজ পড়ি দাঁড়িটার মধ্যে আর আঘাত দিব না যুব তুমি যদি পাও ধরতে বলো আগায় দাও আমি তোমার পাও ধরতে অনুরোধ খানাও বন্ধ হবে না ঘুম বন্ধ হবে না বাজার বন্ধ হবে না বিয়াশাদি বন্ধ হবে না পাশ রক্ত নামাজ পরও দাড়িটা লম্বা করে দে মা বাবার খ্যাতমত করো নবীন সেবা যত্ন নিয়ত করা যাও খাটি তুদিন মাহফিলের আজ শেষ দিন তো বা করে যায় আল্লাহ জীবনে আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না টুপি সারবোনা আল্লাহ তোমার খাস গোলাম বুজুগের সাথে বন্ধুত্ব বাজায়। আমার জীবনের যদি ভালো থাকে মুনাফিকি যদি না থাকে রে বাবা খাটি নিয়ত যদি হয় গলায় সুরিয়ে আসবে মরে যাব তারপরও দাঁড়ি কাটবো না নামাজারব না ওরে আল্লাহর বান্দারা খবর না ওই লোকটাও টুপি আলাদ মতো শান্তিতে নাই শান্তি দেয়ার মালিককে আল্লাহ অতএব আল্লাহ শান্তি দিবেন আল্লাহর বিরোধিতা করলেন না না আল্লাহর গোলামি করলে আল্লাহ শান্তি দিবেন আমাদের খানাও বন্ধ নাই ঘুমও বন্ধ নাই বাজার করা যার দিলটা মজবুত আছে মুনাফি কি নাই চাকরি থাকার যাক আমি নবীরে কাঁদাবো না আল্লাহর বিরোধিতা করবো না আমি ভালো আমলের জন্য আজকে থেকে তওবার দরজায় ফিরে আসলাম পাঁচ রক্ত নামাজ করবো যত কিছুই গরিবদের প্রতি সহযোগিতার নজর রাখব। ব্যক্তিত্ব বন্ধন কখনো নষ্ট করব না এমন ভালো নিয়োগ যদি হয় খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেই চার গুনিয়া ভালো আমল কারার তৌফি দান করেন আল্লাহ গুনা হের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ ইমানো আমলটারে মজবুত করে দেন আল্লাহ চলার পথে মুসিবত থেকে হেফাজত করে নল তবে মজবুত চলার তৌফিক দান করে নল আমাদের ইমান আমল মজবুত করে দেন বলেন আলহামদুলিল্লা সৈলিয়া ইমাল আলহী আজমাই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 اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم تهر قلوبنا عن غيره রাম হুমা কামা গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে এলমের মার কাজ এ সুন্দর মাদ্রাসার মাহফিল দুদিন আসে দিন হাত তুলেছে কত লামায় কেরাম হাত তুলেছে কত মা বোনেরাও যেন হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে হাত উদাইতে বড় ভয় ভাগে বড় লজ্জা না ধুলা বা পুরা শরীরটা জামা কাপড় গুলো ধুলা দিয়ে নষ্ট করে ফেললো এক যায় সন্তান দুর্বল হয় আর ডানে বামে তাকায় মা বাবা তালাশ করে আর বলে আপু আবু কলে চলে সন্তানের ডাকে মা বাবা সন্তানের সামনে গিয়া দেখে সন্তান এই খবর শুনে আবার কান্না জড়িত কণ্ঠে আব্বু আব্বু বলে ডাকে আর বলে কোলে মা বাবায় যখন নেয় না তখন আবার মাটিতে ধুলার ভিতরে ঘরাইয়া পড়ে যায় সন্তান যখন আল্লাহ আপনি আমাদের এই দুনিয়ার খেলার মাটি পাঠাইলেন দুনিয়ার এই খেলার ময়দানে আইসা যে হাত উঠাইলাম তাকায় দেখি ধুলা গুনহের ধুলার দ্বারা হাত দুটো না পালা দিয়া জিব্বাটারে নাপাক পাক করে আল্লাহ গুনা দুলার দ্বারা আমার অন্তর করেছি আপনার দরওয়াজা এসে আল্লা বলে ডাক দিলাম মা বাবা সন্তানের ডাক শুনে দিকে তাকায় না মায়ার কারণে কোলে তুলে মা আপনার মায়া কম আয় আল্লাহ গুনার দুলাবালুর দিয়ে তাকায়া ফালায়া দিয়ে মানি আমরা আপনার আদরের নবীর আমাদের কবুল করে নেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ সব নবীরাও যা বড় কে পৌঁছায় আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুখমিন মুকমিনা কবরে সবার উপরে দেন। আয় আল্লাহ গুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিলাম জীবনে আপনাকেও দেখি না কেউ পাইলাম না রে আয় আল্লাহ আপনার মায়ার নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে না জানি আমার মায়ার নবী কত সুন্দর আয় আল্লাহ নবীকে দেখবার মনে চায় আল্লাহ নবীকে ঘুমের ঘরে মোলাকাত করা দিন আল্লাহ সুন্নতের আমলwala আশিক বানায় দেন আয় আল্লাহ কুরআনের মাহফিলে যারা টাকা পয়সা পরামর্শ দিয়ে মাইক লাইট পেন্ডেল দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নেন মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আল্লাহ ঘরে ঘরে কুরআন সুন্নাহ মা বাবা বানায় দেন অল্লা আদর্শবান সন্তানের মা বাবা হওয়ার তো উফিক দান করেন যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দেন যাদের সন্তান আছে আপনি আদর্শ বানায় আয় আল্লাহ এই বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন্লো মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পেরেসানি দূর করে দেন যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করে নয় আল্লাহ করে দেন ঋণ গরস ব্যবস্থা করে দেন্লাহ ওদায়ের মালি কোরআন হাদিসের নূর দিয়া সিনাতারে বরফুর করে দেনিমতো আমলাই উচ্চ মাকান দান করেন্লাহ আপনার গোলাম নবীর কাটি উন্মত হিসেবে কবুল করে নেন্লো ওদায়ার মালিক মনে পরে সবাই যার যার ঘরে চলে যাবো মোনাজাতের পরে ময়দান খালি হয়ে যাবে আল্লাহ। আগামী বছর এই ময়দান মিলবে কিনা জানি না থাকতে পারবো কিনা জানি ছিল আজ তারা জমিনের মধ্যে না আল্লাহ এরকম এই ময়দানে একটু কুদরাতির নজর দিয়ে দেখেন কত ওলা মাইকের আমরা হাত তুলেছে একটু তাকায়া দেখেন মোনাজাতের পরে অনেকে ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় বসে আছে আর বলে বাবা আয় আমি এখনো খানাও খাই নাই একদল আপনার গোলামে মানে যাদের মা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ওরে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো শীতের ভেতরে আজকে তুমি লেব্যায় দিয়ে ঘুমাও ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া অন্তরে আসে না মা আসেন দিকে তাকায়াও কি মায়া হবে না রে আল্লা ওলা মায়ের আমিন কি কবুল করবেন না সাদা দারিওয়ালাদের আমিনগুলো কবুল করে নেন যুবকদের আমিন গুলো কবুল করে নেন কবুল করে নেন্লা সিলাই মোনাজাত কবুল করে নেন নিরসবতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে দিনের খাতিম দেন আয় আল্লা বাংলার জমিন আপনি কবুল করে নেন বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন হল ইমান আমলের শক্তি বাড়ায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছেন প্রশাসনিক যারা কাজ করে দিন ও দেশের খাদে বানিয়ে দেন হল জালিম মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করে নল আর আল্লাহ সকল মা বাবার কবন জান্নাতের বাগান বাগান বানিয়ে দেন্লাহ সফল কবরওয়ালাদের কবরের দিলটা পাথরের মতো শক্ত চোখে কান্নাওয়ালা চক্ষ দান করে নল মেহরবানি করে কান্নাওয়ালা চক্ষ দান করে নলুল আয় আল্লাহ জিকিরওয়ালা জিভা দান করে নল আখের ফিকিরওয়ালা। কি কারো চোখের পানি আসবে না রে মালিক এর পরেও কেন এ ময়দানে মানুষ কান্নার আওয়াজ আমরা কেউ ছেলেও হারাই নাই মেয়েও হারাই নাই আমরা তো আপনাকে হারায় খুঁজতেছি আপনার তালাশে মসজিদে দৌড়াই আপনাকে পাওয়ার জন্য কোরআনের মজলিশে যাই মাদ্রাসায় আপনাকে পাওয়ার জন্য আপনার খাস ওলিদের কাছে দৌড়াই আয় আল্লাহ খানার দিকেও তাকাই না ঘুমের দিকেও তাকাই না কত মানুষ এখন ঘুমায় দরজা বদ আর এই করে হাজির হয়েছে অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনছি মনে কোনো কষ্ট দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে তার অভাব আয় আল্লাহ সবার সিনার ভেতরে হেদায়ের বাতি জ্বালায় আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জমিনে কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাযত করেন হালাল রিজিক বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ বারবার মুসলমানদের উপরে রহমত নাযিল করেন আল্লাহ আয় আল্লাহ দেখেছি ছোট ছোট বাচ্চাগুলোর গুলোর গলায় রশি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানে ওদায় আর মালিক সহ্য করতে পারি না গুনাহের কারণে শাস্তি দিয়ে না রে আল্লাহ আমরা তোবা করেছি আর গুনা করবো না নকশের ধোকায় পরে করেছি আর গুনা করবো না রে মালিক যারা চলে গেল বেদিন না হয় ধ্বংস করে দেন মুনাফিক থেকে আমাদের ইমান আমল ইজত হেফাজত করেন অল্লা বিদেশের ঘরে যারা আছে তাদেরকেও হেফাজত করেন্ল আয় আল্লাহ সকলের দোয়া মুনাজাত নবীজির কবুল করেন নেন আয় আল্লাহ মাদ্রাসার خدمت করি কবুল করেন নেন আয় আল্লাহ ইখলাসের উচ্চ করেন এই ঠাই জায়গা বহু অর্থের প্রয়োজন গায়বী থেকে ব্যবস্থা করে দেন اے اللہ اور تیرے غیبی خزانہ ব্যবস্থা کر دے اللہ قرآن کے نسبت دین کے خادم حساب قبول کر لے سرا دنیا کی خدمتوں dirgho nek hayat dan karen allah dirgho nek hayat dan karen allah dirgho nek hayat dan karen allah ay allah amader bhitore jara beche achen hayat baraya den amader bhitore jara oshustho shusto kore den allah ay allah আমরা মনে হয় যেন হকের ময়দানে আপনি যজ্ঞ লোকের ব্যবস্থা করে দেন্লা বাতিলের মোকাবিলায় বিজয়ী করে দেনল্লাহ হকের বাতি ঘরে ঘরে জ্বালা দেন আমাদের অন্তরের দূর করে একলাশ পায়দা করে দেন হল সবার সাথে মিল মোহ্বত বাধা দেন হল প্রত্যেকটা যুবক এর মোনাজাত কবুল করে নেন পাঁচওয়াজি দাঁড়িওয়ালা দিনের আমল সকলের মনের নেশাগুলো পূরণ করে দানল্ল সফলের মনের নেশাগুলো পূরণ করে দানল শুভহানি হামিহি শুভহান